আলহামদুলিল্লাহ নাম المقادة المقرب عندك يهولا مكيانا اللهم صلي على محمدا للنبي والمي وعلى وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الدين عند الله الإسلام الرحمن علم القرآن خلق الإنسان علمه القيام اللهم ينسى مصدر الدقائق طيب أيضا إن شاء تحصير মহতরম সভাপতি সাহেব সম্মানিত হাজরান সময়ে আমি আপনাদের সম্মুখে পুরান কারিমের কয়েকটি আয়াত না তালাবত করেছি আমরা মুসলমান ইসলামই একমাত্র আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলামই একমাত্র রাবুল আলমিনের পছন্দনীয় ধর্ম এবং এই দিন ইসলাম ইসলাম ধর্ম এটা স্বয়ং সম্পূর্ণ একটি জীবন বিধানের নাম দিন ইসলাম অন্যান্য ধর্মের মতো নয় খ্রিস্টান ধর্মের মতো নয় ইহুদি ধর্মের মতো নয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের মতো নয় ইসলাম ধর্মের একটি বড় বৈশিষ্ট্য হল এটা কামিল মুকম স্বয়ং সম্পূর্ণ জীবন বিধানের নামে আল্লাহ ময়দানে আয়াত নাদল করেছেন এবং ঘোষণা করেছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে স্বয়ং সম্পূর্ণ করে দিলাম আমার ন্যায় তোমাদের উপর স্বয়ং সম্পূর্ণ করলাম তাহলে বোঝা গেল দিন ইসলামের ঐতিহ্য হল এই দিন ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন জীবনবিধানের নাম এখানে কিছু আছে এই দিন ইসলামই কেবলমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ধর্ম বাদ দিয়ে দিন ইসলামকে বাদ দিয়ে ধর্ম ছাড়া কিছুই হয় না ধর্মনীতি ছাড়া কিছুই হয় না সব যায় আমাদের লাগবে ধর্ম জন্ম কর্ম ধর্ম তিনটে জিনিস আছে জন্ম লাগবে কর্মও লাগবে কিন্তু কর্ম এবং জন্মের উভয় চলবে ক্ষমতা ধর্মের জন্ম এবং কর্মের উভয় চলবে হুকুম ধর্মের ধর্ম হল শাসক সম্য এবং কর্ম হল শাসিত সব কিছুর সমন্বয়ে দিন ইসলাম এভাবে ইসলামকে আমাদের বুঝতে হবে ধর্ম হিসাবে স্বয়ং সম্পূর্ণ ধর্ম হিসাবে নিজামে হায়াত হিসাবে আমাদের বুঝতে হবে শিক্ষা বলেন শিক্ষা বলেন অর্থনীতি বলেন শিক্ষানীতি বলেন রাজনীতি বলেন সব কিছুর গোড়াতে লাগবে ধর্ম ঠিক কিনা ধর্ম ছাড়া ধর্ম ছাড়া শিক্ষানীতি শিক্ষানীতি নয় কুশিক্ষানীতি ধর্ম ছাড়া অর্থনীতি অর্থনীতি নয় সার্থনীতি ধর্ম ছাড়া রাজনীতি রাজনীতি নয় সয়ধান নীতি আলি মাল মালতোলা খুব দিহিনা ঘুম। যদি এই আয়াত কেটে দেন কোরআন শরীফ থেকে বাদ দেন আর যদি শুদ্ধ হয় তাহলে সকলেরই মানতে হবে যদি মুসলমান হয় ঠিক কিনা যদি আমরা মুসলমান হইমাল বর্তমান শুধু বাংলাদেশ নয় প্রায় সকল রাষ্ট্রে আলমানিয়তের ফেতনা সেগুলোর শিক্ষা চালু করতে চায় শিক্ষা কি অন্যান্য দেশে চালু করতে চায় তারা সেকুলার শিক্ষার অর্থ লেখেছে অক্সফোর্ড অভিধানে দেখেন অক্সফোর্ড অভিধান কিতাব বই দেখেন সেখানে লেখা আছে সেকুলার শিক্ষার অর্থ হলো এমন শিক্ষানীতি যে শিক্ষানীতির সাথে বলেন শিক্ষানীতির সাথে যদি ধর্মের কোনো সম্পর্ক না থাকে সেটা সেটা কি শিক্ষা হবে না কুশিক্ষা হবে কুশিক্ষা সেকুলার শিক্ষার অর্থ ধর্মহীন শিক্ষা ধর্ম সারা শিক্ষা জান ডক্টর উদ্রুত খোদা শিক্ষানিধি এদেশে যদি চালু করা হয় ডক্টর অদ্রুত শিক্ষা শিক্ষানীতি যদি এই দেশে চালু করা হয় তাহলে এদেশে আর মুসলমান আর ইসলাম থাকবে না শিক্ষা হল জাতির মেরুদণ্ড শিক্ষা হল উন্নতির মেরুদণ্ড শিক্ষা যদি সেরকম কুশিক্ষা হয় তাহলে এদেশে ইসলাম থাকবে না এদেশে মুসলমানই থাকবে না অষ্টম শ্রেণীর পূর্বে অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মশিক্ষার কোনো গুরুত্ব নাই গুরুত্ব থাকবে না অষ্টম শ্রেণী ভোজ্যান্ত যদি ধর্ম ধর্মশিক্ষার গুরুত্ব না থাকে আপনার নম্বরের হার হবে ফঞ্চাইশ নাও শুধু বলেন না অষ্টম শ্রেণী ভোজ্যান্ত অষ্টম শ্রেণী ভোজ্যান্ত ধর্মশিক্ষার পরীক্ষার ফলাফল আর নম্বরের হার হবে ফঞ্চাইশ নম্বর অন্যান্য বিষয় তো একশো নম্বর অন্যান্য বিষয় তো একশোতে একশো নম্বর আর এই ধর্ম শিক্ষার নাম্বার হবে আপনার পঞ্চাশ নম্বর তখন এ সমস্ত ছোট ছোট ছেলেরা নাম্বার বেশি ভাবার জন্য বেশি নম্বর অর্জন করার জন্য তারা আর ধর্ম শিক্ষা শিখবে না ধর্ম শিক্ষার প্রতি তাদের গুরুত্ব থাকবে না এমনি এমনি তারা বিধর্ম শিক্ষার দিকে চলে যাবে অন্য শিক্ষার দিকে চলে যাবে ধর্ম শিক্ষার প্রতি তাদের গুরুত্ব থাকবে না তখন চিন্তা করেন কিভাবে মুসলমান এদেশে থাকবে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র চলতেছে সূক্ষ্মভাবে চক্রান্ত আর ষড়যন্ত্র চালাতেছে এই ধর্মদ্রোহীরা এ হোদাদ্রোহীরা সারা সারা জাহানে তাদের ধর্ম শিক্ষাকে উৎখাত করার জন্য আসল শিক্ষা কাকে বলা হয় আসল শিক্ষা কাকে বলা হয় একটু শুনেন শিক্ষার সংজ্ঞা কি শিক্ষার পরিচিতি কি শিক্ষার তারিখ কি আসল শিক্ষার সংজ্ঞা হল শিক্ষা ওই জ্ঞানকে বলা হয় সে জ্ঞান পিতাকে ফুতের দয়া শিখায় পুতকে পিতার সম্মান শিখায় কৌলক্ষ করবেন শিক্ষা শিক্ষা শিক্ষা মাকে দয়া মার সম্মান শিখায় সেটাই শিক্ষা আসল শিক্ষা হলো ওইটা যেটা যেটাকে বাতিজার দয়া মায়া শিখায় আর বাতিজাকে সম্মান শিখায় শিক্ষা ওইটাই শিক্ষা যে শিক্ষা স্বামীকে স্ত্রীর দয়া শিখায় স্ত্রীকে স্বামীর স্বামীর প্রতি সম্মান ইচ্ছ সম্মান শিখায় আসল শিক্ষা ওইটাই যেটা দেশের জনগণকে সরকারের সম্মান শিখায় সরকারকে দেশের জনগণের প্রতি দয়া মায়া শিক্ষা ওইটাই সেটা উপজেলার চেয়ারম্যানকে উপজেলার জনগণের প্রতি দয়া মায়া শিখায় আর জনগণকে চেয়ারম্যান সাহেবের সম্মান শিখায় শিক্ষা ওইঠেই এটাই তো আসল শিক্ষা এটাই তো মেন শিক্ষা আর বলবো এই আসল শিক্ষা এই আসল শিক্ষা সারা জাহানকে দিয়েছেন ঠিক কি না বলেন এই শিক্ষা যে শিক্ষার সংখ্যা আমি করলাম এই শিক্ষা সারা জাহানকে সর্বপ্রথম দিয়েছেন শিক্ষাবিদ হমানফাষ্িম এটাকে বলা হয় ধর্ম শিক্ষা আর রাহাসনার সন্ত্রাস এছাড়া আর কিছু হবে না ঠিক না আল্লাহ। আমরা কর্মী দিন মাদ্রাসার যে শিক্ষা নেশাব আছে যে আছে जे आपनार से आपनारे नेशम आखने यस्त शिक्षार व्यवस्था आबील शिक्षार व्यवस्था आ ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে আমাদের কিভাবে দয়া করবে সরকারকে জনগণ কিভাবে সম্মান করবে সর সরকারের কথা মানবে আর সরকার কিভাবে জনগণের প্রতি দয়া মায়া করবে এ সমস্ত জাতীয় শিক্ষা আমাদের কৌমি মাদারসার পাঁচ্য শীতে দেওয়া ইসলাম সেগুলোর শিক্ষা শিক্ষানীতি এই সমস্ত শিক্ষানীতি আসলে শিক্ষা নয় কুশিক্ষা এই সমস্ত শিক্ষানীতির ফলাফল হবে সোরার ডাকাত এই সমস্ত শিক্ষানীতির রেজাল হবে সন্ত্রাসী আর দুর্নীতিবাস কিনা বলেন্লাহ আমেরিকার কৌশল আসলে আসলে সারা বিশ্বে সন্ত্রাসের সম্বদাতা ছিল আমেরিকার বুস ঠিক কিনা বলেন কিন্তু আমেরিকার বুসকে বানাইছে সন্ত্রাস দমন কমিটির চেয়ারম্যান আল্লাহ সন্ত্রাস দমন কমিটির চেয়ারম্যান বানাইছে আমরিকার বস মে কিন্তু মিল নাই মিল নাই নাম আর কাজ মিল নাই গাড়ির ভীষণ এলাকা আছে গাড়ির ভীষণ এলাকা আছে নামাজের অনেক গাড়ির ভীষণে কি লেখা বলেন না নামাজ কিন্তু ওই গাড়ির সমস্ত লেখা হোটেলের সাইনবোর্ড এর বিসমিল্লা হোটেল কিন্তু ওই হোটেলে খাওয়া দাওয়া করতেছে কেউ বিসমিল্লা পরে না ঠিক বলেন না আসলে করতেছে সন্ত্রাস নাম দিয়েছে সন্ত্রাস কমিটি সন্ত্রাস দমন কমিটির চেয়ারম্যান রাউজুলিল্লা আসলে এই ইসলামী শিক্ষা নবীওয়ালা শিক্ষা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী শান্তির মহানা ছাড়া কোন শিক্ষা শিক্ষা হবে না বিস্তারিত বলার সময় নমুনা স্বরূপ চাম্বল স্বরূপ নেন আল্লাহ নবী বলেছেন নমুনা অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়ার হাম সালা ফালাই সে বড় ভাই আবার ছোট ভাই নির্যাতন করবে সেখানে দেওয়া হয়েছে তাহলে নবীওয়ালা শিক্ষার নমুনা চ্যাম্পল শোনেন নবীওয়ালা শিক্ষার শিক্ষার আপনার সার সার খোলা বড় ভাইকে ছোট বড় ভাইকে বলেছেন আল্লাহর নবী ছোট ভাইকে দয়া করার জন্য ছোট ভাইকে বলেছেন আল্লাহর রসুল বড় ভাইকে সম্মান করার জন্য বড় ভাইকে বলেছে তুমি দয়া করো তোমার ছোট ভাইকে ছোট ভাইকে বলেছেন তুমি তোমার বড় ভাইকে সম্মান করো আর তো ঠেস হবে না এভাবে তো সমাজে শান্তি আসতে পারে এভাবে তো শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা হতে পারে এবং আল্লাহ রসুল বলেছেন সিকার নমুনা নবীর সিকার ছেন বলেন্লাহ অল্লাহ রসুল বলছেন আল্লা নবী উত্তরে বলেছেন মাল্লায় কাহু সে ব্যক্তি প্রতিবেশী কে কষ্ট দেবেশীর উপর জল করবে নির্যাতন করবে বলা হয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করতে হবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করতে হবে সৎ আচরণ করতে হবে আর তখন ঠেস হবে না মামলা হবে না ঝগড়া হবে না সমাজে এভাবে শান্তি আসতে পারে ধর্ম শিক্ষা এ সমস্ত শিক্ষা বাদ দিয়ে যেকোনো শিক্ষানীতি গ্রহণ করবে অশান্তি ছাড়া শান্তি আসবে না ঝগড়া ফসাদ ক্ষমবে না ঝগড়া ফসাদ ক্ষমবে না দিন দিন অশান্তি বাড়বে আল্লাহ কি মোহাম্মদ সে তুহান্তে রে যাহাচি লৌহ কলমে রে আমি যে নবীর শিক্ষা কিরকম ধর্ম শিক্ষা কিরকম এই ধর্ম শিক্ষা যদি গ্রহণ করা হয় সমাজে শান্তি আসবে দেশে শান্তি আসবে গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি আসবে আল্লাহ যুগর্ণী হো জাহাঙ্গিরি যুগর্ণি হো জাহাঙ্গিরি মোহাম্মদে এক সারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী কিছু হবে অর্থনীতি হবে না স্বার্থনীতি বাড়বে শিক্ষা হবে না কুশিক্ষা বেড়ে যাবে আল্লাহ এটা আমাদের আখিজা বিশ্বাস এটা আমাদের ধর্ম বিশ্বাসে আল্লাহ ধর্ম শিক্ষার সার সার খোলা হলো সার সংক্ষেপ আচার আচরণ আল্লাহ নবী শিখেছেন ব্যবহার শিখেছেন আল্লাহ নবী বলেছেন হক সাথে বিয়া করা যাবে না এ শিকান ভবি দিয়েছেন বাতি সাসার সাথে কিভাবে ব্যবহার করবে সে শিক্ষ আল্লান ভবি দিয়েছেন আল্লাহ এই সমস্ত শিক্ষানীতি হলো ধর্মশিক্ষা এই শিক্ষানীতি যদি আমরা গ্রহণ করি ইনশাল্লাহ দেশে শান্তি আসবে রাষ্ট্র শান্তিপূর্ণ হবে সমাজ শান্তিপূর্ণ হবে দেরা রাজনীতিবিদরা দার্শনিকরা আমাদের নবীর ধর্ম শিক্ষার জন্য ফাগল হয়ে গেছে আমাদের নবীর ধর্ম শিক্ষার জন্য তারা ফাগল হয়ে গেছে ভাগ গেছে আল্লাহ ডক্টর মাইকেল এঝাট বড় একজন খ্রিস্টান লেখক ফাদরি পণ্ডিত গবেষক এই মাইকেল এছাট একটি মাইকেল এইচ হার্ট এ কথা লেখেছে যে আমি একশো জন বড় বড় মনীষীর ইতিহাস রচনা করব। একশো জন বড় বড় মনীষীদের ইতিহাস রচনা করব। মাইকেল এ ছাট বলেছে আমি একটি প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম দিহান্ডেটান্নাম আপনার প্রথম স্থানে খান নাম লেখব মাইকেল এ বলতেছেন আমার বিবেক আমার জ্ঞান আমার বিবেক আমাকে বাধ্য করেছে প্রথম স্থানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম লেখার জন্য প্রথম স্থানে আমাদের নবীর নাম লেখে আপনার সংকৃপ্তি শিক্ষানীতিবাদ দিয়ে আর কোন শান্তি নাই এর বাহিরে আর কোন দাবি করব শিক্ষানীতি করেন শিক্ষাকে উন্নত করেন আমরা শিক্ষা শিক্ষাবিরোধী নয় আমরা শিক্ষাবিরোধী নয় নীতি উন্নত করেন আমরা সহযোগিতা করব। কিন্তু একটা কথা আমরা বলবো স্পষ্ট ভাষায় বলব দ্বার্থহীন ভাষায় বলব যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়া শিক্ষানীতি ছাড়া কোনো শিক্ষা হবে না কোন শান্তি আসবে না সমাজে শান্তি আসবে না অশান্ত বিশ্ব বিশ্ব হবে, আপনার শান্ত হবে না যদি আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব চান আপনারা যদি বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি বাংলাদেশের আপনারা রক্ষা করতে চান তাহলে আমাদের পরামর্শ আমাদের এই মাহফিলের পর্ব বলেন না ধর্ম শিক্ষার বিকল্প হবে না কি মোহাম্মদ অনেক বক্তারা আছেন চলে যাব। আমার আলোচনার উদ্দেশ্য হলো শিক্ষা এবং এই দেশের সার্বভৌমত্ব আমাদের দেশ আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের অধিবাসী ঠিক কিনা বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা আমরা চাই কিন্তু ধর্মবাদি নিয়ে থাকতে হবে এদেশের বাক্য এদেশের জনগণের বাক্য ইসলামের সাথে জড়িত আছে ঠিক কিনা বলেন ইসলাম বাদ দিয়ে এই দেশ এই দেশ থাকবে না এদেশের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে এই দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে এবং শিক্ষানীতি আপনার প্রণয়ন করেছেন ফসারা ফেয়ার করেছেন সেই শিক্ষানীতির ভিতরে ইসলামী শিক্ষা থাকতে হবে ইসলামী শিক্ষাকে ঢুকান আমরা একমত স্বাধীনতার এই সারা বিশ্বকে খেয়ে দিয়েছেন আসল শিক্ষককে এবং শিক্ষা কে বলা হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্তর জন্য কোন শিক্ষার দরকার কোন রকমের শিক্ষার প্রয়োজন এই সম্পর্ক আমি কিছু مختসর আলোচনা করলাম বিশাল মহাবিন মাশাআল্লাহ বড় বড় मेहमान আসবেন আপনারা তাতে শুনবেন ওয়া আল্লাহু ওয়া আলহামদুলিল্লাহি আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলি ওয়া সাহবিহি আজমানিন বিরহমাতিয়াহ ওয়া রাহমাতুল্লাহ কেমন টি প্রয়োজন ও পরিবেশন আই আল আরব এন্টারপ্রাইজ म सीढ़ी पाइचरा मूल्यप्राइज मदरसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत शून्य पांच सात